আয়সা রাজ আল্লা আন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লামকে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটা এক ধরনের চিন্তাই। যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশবিশেষ ছিনিয়ে নেয়